الحمد لله رب العالمين, والصلاة والسلام على سيد المرسلين, نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ما بعد، সেটার আরেকটি পর্ব আমরা শুরু করতে যাচ্ছি এখন হচ্ছে যারা ভ্রষ্ট আলেম তাদের পরিচয় তুলে ধরছি এই ব্রষ্ট আলেম থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে এক নম্বর হচ্ছে যে কোরআন হাদিস উদ্ধৃতির উপর बुद्धि के अग्रगण्य करके आदि देते चायना जेमन आपनर ओटेर गोस्त खाइले उजु जय हादी मध्य आसे অনেক আছে নিজের মতের বিপরীত কোন কোরআন হাদিস আসছে এটা কি একবারে ডাস্টবিনে ছুড়ে মারতেছে না হতে পারে না আপনি অবশ্যই সম্মান করতে হবে সত্যিকার আরাম হলে এবং এরকম ভাবে যদি আপনার মতের বিপরীত হয় কোরআন হাদিস হ্যাঁ সত্য প্রমাণিত হয় সন্দেহ থাকে তাইলে সুন্দর বাসায় সেটাকে আপনি প্রত্যাখ্যান করতে পারেন না এরকমভাবে অসম্মান দেখাতে পারেন না হ্যাঁ যেন অবহেলা না বুঝে যায় কোরআন হাদিসের প্রতি এমন আচরণ দেখাতে হবে হ্যাঁ এটা অবশ্যই সত্যিকার আলেমের পরিচয় যিনি দেখবেন কোরআন হাদিসের প্রতি অসম্মান দেখায় তিনি ভ্রষ্ট আলেম তিন নম্বর অনেক আলেম এমন আছে যে বলে যে কোরআন হাদিস যেই দিকে থাক থাক তিন নম্বর যেটা সেটা হচ্ছে বড় বড় মশালার ক্ষেত্রে আপনার ফুটুয়াদিতে খুব ভুলস্থুল ভাব দেখানো না সত্যিকার আলম যারা বড় বড় মশালার ব্যাপারে খুব সতর্ক দৃষ্টি থাকে যে ফুতুয়া দিতে এত হুলস্থুল করে দেন না কারণ জানেন যে আমার যদি হয় এরকম আপনার সে খুব সময় নিয়ে সে কি করবে ফতুয়া দিবে এটা হচ্ছে সত্যিকার আলামের পরিচয় যে হুলস্থুল করে নিজের মনগুলো একটা ফতুয়া দিয়ে দিলো জাতীয় বিষয়ে সে ভ্রষ্ট আলেম না অবশ্যই চিন্তা করতে হবে চার নম্বর যেটা সেটা হচ্ছে যে যে আলেম তার এবাদতের মধ্যে তার লেবাস পোশাকের মধ্যে তার চালচলের মধ্যে আপনি শূন্য দেখতে পাবেন না যার এই সমস্ত আচরণের শূন্য দেখতে পাবেন না সে ভ্রষ্ট আলেম পাঁচ নম্বর এবং তাদেরকে অসম্মানিত করতে পারলে তার খুশি লাগে তাইলে এই ভ্রষ্ট আলেম নম্বর হচ্ছে যে আপনার বেদাতের ব্যাপারে যদি সে কি আপনার অবহেলা দেখায় বেদাত জিনিস মানুষ বেদাত করতেছে সে বেদাতের বিরুদ্ধে বলে না হ্যাঁ এবং দিকে দিকে না বেদাতের মনে করবেন ভ্রষ্ট আলেম সাত নম্বর হচ্ছে সাবাদের ব্যাপারে যারাম আপনার কথা বলে সাবাদের মানসম্মানকে নষ্ট করে এরকম আলেম কখনো আপনার সত্যপন্থী আলেম হতে পারে না সেটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ জস আমাদেরকে এই সমস্ত বিষয়ে খেয়াল রাখার তফিক দান করুন এবং এগুলার প্রতি যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করে এখানে শেষ দিচ্ছি ওয়াসল্লাহ আলা নবীন মহম্মদ ওয়ালাআরি ওসাবিহি আজমাইন